ইবনু আবাসন হতে বর্ণিত একদা আল্লাহ রসুল সাল্লা দুধ পান করলেন অতপর কুলি করলেন এবং বললেন এতে রয়েছে তৈলাক্ত বস্তু কাজেই কুলিকর উত্তম ইউনুস ও সালিহ ইবনু কায়সা রাজিয়ালাহালাহু যুহী রহমতুল্লা আলাহি হতে বর্ণরূপ বর্ণনা করেছেন